রমাদান উপলক্ষে রিনের বিশেষ লেখচের সিরিজ চেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুন্দর সব নামা বিহা। আর সমস্ত সুন্দর উত্তম গুণবাচক নাম সমূহ আল্লাহর জন্য কাজেই সে নাম ধরে তোমরা তাকে ডাকো আজকের পর্বে আমরা আল্লাহআর যে সুমহান নাম নিয়ে কথা বলবো সেই নামটি হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব যিনি উপহার দাতা। যিনি অবিরাম নিয়মিত বিরতিহীনভাবে তার সৃষ্টি জগতের প্রতি বিভিন্ন নিয়ামত এবং উপহার প্রদান করে থাকেন তিনি দাতা তিনি উপহার দাতা। আল ওয়াহাব এই নামটি আল্লাহআ কুরআনে তিনটি স্থানে ব্যবহার করেছেন ওয়াহাব শব্দটি এসেছে ওয়াউ হা এবং বা থেকে এই শব্দমূলকের মাধ্যমে যার জন্য উপহার দেওয়া দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো কিছু কবুল করা বা গ্রহণ করা কিংবা মঞ্জুর করা তৃতীয় অর্থ হচ্ছে কোনো কিছু ঘটার কারণ সৃষ্টি করে দেওয়া ভাষাগত দিকে ওয়া হাব শব্দের মাধ্যমে কোন কিছু প্রদান করা বা উপহার দেওয়ার ক্ষেত্রে আধিক্যকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তিনি সর্বোচ্চ পর্যায়ের উপহার প্রদানকারী সর্বোচ্চ পর্যায়ের দাতা হিবা শব্দটির অর্থ হচ্ছে উপহার আল্লাহ সমস্ত উপহারের উৎস তিনি তার সৃষ্ট জগৎকে নানা রকমের নিয়ামত এবং উপহার প্রদান করে যাচ্ছেন দিনে রাতে অবিরাম এবং এগুলো আল্লাহ সুহামাতার হিকমা এবং বিজ্ঞতার অংশ আল্লা সুবহাত ভাণ্ডারে কোন কমতি নেই কোন ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নেই সমস্ত মানুষ কিংবা জিন কিংবা সমস্ত সৃষ্টিও যদি দিনে রাতে আল্লা সুবহামতালার কাছে চাইতে থাকে তবুও তার ভাণ্ডার থেকে কোনো কিছুই ফুরিয়ে যাবে না আল্লা সুবহামাতা যে সকল নিয়ামত এবং উপহার তার সৃষ্টিকে প্রদান করে থাকেন তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে সঠিক পথের দিশা বা হেদায়ত মানুষের কাছে যে সকল ব্যক্তিদের মাধ্যমে আল্লা সুবহামাতার পক্ষ থেকে হেদায়ত এসে পৌঁছায় তারা হচ্ছেন নবী রাসুলগন আল্লাহামতালা তিনি তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে পছন্দ করেন মনোনীত করেন এবং বাছাই করেন এবং যে সকাল মহান ব্যক্তিদেরকে আল্লাহ নবী এবং রাসুল হিসেবে নির্বাচিত করে থাকেন এটা হচ্ছে তাদের জন্য আল্লাহ থেকে একটি মহা উপহার সবচেয়ে ভালো জানেন কাকে এই আল্লাহমাতবুয়াত এবং রিসালাতের জন্য নির্বাচিত করবেন কোরআন থেকে আমরা দেখতে পাই কাফররা যখন কোন নবী কিংবা রাসুলকে অস্বীকার করত তারা নানা রকমের ছল এবং টালবাহানা অভিযোগ ইত্যাদি উপস্থাপন করার চেষ্টা করত রসুল্লাহ সাল্লামকে যখন নবুয়াত প্রদান করা হয়েছিল তখন তারা অজুর আপত্তি জানিয়ে বলত যে কেন একজন এতিম ব্যক্তিকে নবী হিসেবে নির্বাচিত করা হয়েছিল কিংবা এমন কাউকে কেন নবুয়াতের জন্য মনোনীত করা হল না যিনি আমাদের এই দুইটি শহর মক্কা কিংবা তায়েফের কোনো প্রধান ব্যক্তি হতে পারতেন অথচ এই বিষয়গুলো হচ্ছে আল্লা সুহামদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার তিনি আল ওয়াহাব তিনি দাতা তিনি দাতা। আল্লা সুবাহাল্লাহ সেই কাফেরদের বক্তব্যকে খণ্ডন করে কোরআনে বলেছেন প্রশ্ন রেখেছেন তাদের কাছে কি আল্লাহ সুবাহতাল্লাহ রহমতের ভাণ্ডার সংরক্ষিত যিনি আল আজিজ যিনি আল ওয়াহাব যিনি মহাপরাক্রান্ত পরাক্রমশালী মহাশক্তিধর যিনি উপহার দাতা যিনি দয়ালু সেই আল্লা সুহামাত আল্লাহ রহমতের ভাণ্ডার কি তাদের কাছে সংরক্ষিত সুতরাং আল্লা সুহামতআ আল্লাহ যখন কাউকে কোন নিয়ামত দান করেন উপহার প্রদান করেন ক্ষেত্রে তিনি অমুখাপেক্ষী তিনি কারো উপরে নির্ভরশীল নন তিনি যাকে খুশি যাকে ইচ্ছা তাকে অনিঃশেষভাবে বিভিন্ন নিয়ামত প্রদান করে থাকেন এবং আমাদের প্রত্যেককেই আল্লা সুহামাত আল্লাহ অসংখ্য নিয়ামত এবং উপহার প্রদান করেছেন দুনিয়াতে আমরা দেখতে পাই মুসলিম কিংবা কাফের ফাসেক কিংবা নেকর নির্বিশেষে সমস্ত সৃষ্টিকে আল্লা সুবাহআ অসংখ্য অসংখ্য নিয়ামত এবং উপহার অবিরাম অবিরত প্রদান করে যাচ্ছেন তিনি আল ওয়াহাব তিনি মহা দাতা মহা মহাদয়ালু তিনি উপহার দাতা আল্লা সুবাহর আরেকটি গুণবাচক নাম হচ্ছে তিনি আর রাজিক তিনি আর রাজাক তিনি রিজিক দাতা তিনি মহা রিজিক দাতা তিনি তার সৃষ্টি জগতের প্রয়োজনীয় জীবিকা এবং যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন পূরণকারী কিন্তু রিজিক এবং উপহারের মধ্যে একটি পার্থক্য রয়েছে আমরা জানি এই আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ আল্লা সুবহানতআল আমাদের প্রত্যেকের রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন কিন্তু রিজিক হচ্ছে এমন একটি বিষয় যা অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় প্রচেষ্টা করতে হয় এরপর আল্লাহ সুবহান তাল্লাহ যা নির্ধারণ করেছেন সেই অনুসারে আমরা রিজিক লাভ করি অপরদিকে উপহার বা হিবা এটা হচ্ছে এমন একটি বিষয় যা পাওয়ার জন্য কোন প্রচেষ্টা ব্যয় করার প্রয়োজন হয় না যা এমনিতেই পাওয়া যায় মানুষ হিসেবে আমরা যখন একে অন্যের প্রতি কোনো উপহার প্রদান করি তখন আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এবং পরস্পরের মধ্যে অন্তরের মলিনতা দূর হয়ে যায় উপহার দেওয়ার মাধ্যমে কিংবা উপহার গ্রহণ করার মাধ্যমে উভয় ব্যক্তির মধ্যে নৈকট্য বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে উপহার দেওয়ার উদ্দেশ্যই হয়ে থাকে কারো নৈকট্য এবং ভালোবাসা অর্জন করা কাজে আলো সুত যখন রব হিসাবে উপহার যেগুলো আমরা না চাইতেই আলোচার পক্ষ থেকে পেয়ে থাকি সেগুলো লাভ করার পরে তার প্রতিবাসা কেমন হওয়া আমাদেরকে নির্দেশনা প্রদান করে বলেছেন যে তোমরা পরস্পর পরস্পরকে উপহার প্রদান করবে হাদিয়া প্রদান করবে তোমরা উপহার প্রদান করবে কেননা উপহার দূর করে দেয় আরেকটি হাদী রসলাই বলেছেন যদি কাউকে উপহার হিসেবে একটি ফুল প্রদান করা হয় তাহলে সেই ফুল ফিরিয়ে দেওয়া উচিত নয় কেননা সেই ফুল ওজনে হালকা হলেও তার সুবাস অত্যন্ত মনোমুগ্ধকর আল আদাবুল মুফরাদ সেখানে আরেকটি হাদিস এসেছে আনাসরহু তার সন্তানকে নির্দেশনা দিতেন তিনি বলতেন হে আমার সন্তান হে আমার ছেলে উপহার বিনিময় করবে কারণ এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়ে থাকে রাসুল উল্লাহামের অন্যান্য ঘটনা থেকে আমরা জানি যখন তার কাছে কোনো কিছু হাদিয়া বা উপহার নিয়ে আসা হতো তখন তিনি সেগুলো গ্রহণ করতেন কিন্তু যদি কোন দান বা সদাকা প্রদান করা হতো তাহলে তিনি সেগুলো গ্রহণ করতেন না রাসুল উল্লা সালাইসাল্লাম তিনি নিজে উপহার গ্রহণ করতেন এবং অন্যদেরকেও অনেক অনেক উপহার প্রদান করতেন আল্লাহ সুহামতা উত্তম গুণবাচক নাম মধ্যে একটি সুমহান নাম হচ্ছে আল ওয়াহাব যিনি উপহার দাতা। যিনি তার বান্ধাদেরকে না চাওয়া সত্ত্বেও অনেক নিয়ামত এবং উপহার প্রদান করে থাকেন এবং অবিরাম সেগুলো দিতে থাকেন কাজে সেগুলো পাওয়ার পরে আমাদের মানসিকতা হওয়া উচিত আল্লাহ সুহামতাল্লার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং সুক্রিয়া প্রকাশ করা এবং এটা প্রকাশ করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আল্লাহ সুহামতাল্লার আনুগত্যের মধ্যে থাকা অবাধ্যতা না করা কারণ প্রত্যেকটি অবাধ্যতার কাজ এবং গুনাহের কাজ হচ্ছে এক ধরনের অকৃতজ্ঞতা এবং না বলেছেন মিন শাকুর আমার বান্দাদের মধ্যে খুব অল্প সংখ্যক রয়েছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে যারা কৃতজ্ঞ কাজেই কিছু সময় নিয়ে বিরতি নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে আমাদের এই জীবনে কত অসংখ্য অসংখ্য নিয়ামত এবং উপহার না চাওয়া সত্ত্বেও আল্লাহ সুবান তহ আমাদেরকে প্রদান করেছেন আমাদের প্রত্যেককে প্রদান করেছেন এবং সেগুলো নিয়ে যদি কোন ব্যক্তি ভাবে এবং চিন্তা করে তাহলে খুব সহজাতভাবেই তার অন্তর ভরে ওঠে এবং বিনয়ে পরিপূর্ণ হয়ে যায় সে আলোচ ভা তাদের প্রতি আরও অনুগত হয় আরও ঝুঁকে যায় অনেক সময় আমরা দেখি বিভিন্ন ব্যক্তিরা জীবনের বিভিন্ন বিপর্যয় এবং ঘটনার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন হতাশায় আক্রান্ত হয়ে যান এবং তারা এতটাই হতাশ হয়ে যান যে বেঁচে থাকার মতো কোনো কিছুই যেন তারা খুঁজে পান না তাদের ভাষায় তারা বলতে থাকেন যে কি নিয়ে আমি বেঁচে থাকব অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যক্তিরা তারা আত্মহত্যা পর্যন্ত করে ফেলেন এই ধরনের কাজ করা মানসিক হতাশা থেকে নিজের ক্ষতি করা বিভিন্ন অন্যায় কিংবা নেশা দ্রব্যের দিকে ঝুঁকে যাওয়া অথবা একেবারে নিজে নিজেকে হত্যা করে ফেলা এই কাজগুলো হচ্ছে মহা অকৃতজ্ঞতা শির্ক এবং কুফরের পরে যত বড় বড় গুনা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আত্মহত্যার গুণা একজন ব্যক্তি যেভাবে নিজেকে হত্যা করবে হাদিসে উল্লেখিত হয়েছে যে তাকে সেভাবেই জাহান নামে অবিরাম শাস্তি প্রদান করা হতে থাকবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কিভাবে একজন ব্যক্তি এত চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে যেতে পারে যে সে নিজেই নিজেকে হত্যা করতে পারে এর অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ আল্লাহআলা তাকে যে অসংখ্য নিয়ামত প্রদান করেছেন সেগুলোকে শনাক্ত করতে ব্যর্থ হওয়া এবং সেগুলোর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা এই প্রসঙ্গে একটি বিখ্যাত ঘটনা রয়েছে যে একজন আলেম তিনি একসময় দারিদ্র্যে আক্রান্ত ছিলেন এবং তিনি আক্ষেপ করছিলেন এই বিষয় নিয়ে যে তার কাছে এতটুকু অর্থ নেই যা খরচ করে তিনি একজোড়া জুতা কিনতে পারতেন এরপর তিনি রাস্তায় বের হলেন রাস্তায় বের হয়ে দেখলেন এমন একজন ব্যক্তি যার কিনা পাই নেই তখন তার মধ্যে ভাবান্তর হল তিনি বুঝতে পারলেন একটু আগে তিনি নিজেকে দুঃখী মনে করছিলেন এই কারণে যে তার জুতা কেনার সামর্থ্য নেই অথচ আরেকজন ব্যক্তি যার কিনা পা নেই এভাবে চিন্তা করলে এবং মিলিয়ে দেখলে আমাদের পাই অসংখ্য নিয়ামত আল্লাহ যদি গণনা করার চেষ্টা করো তাহলে গুনে সেগুলো শেষ করতে পারবে না সালামের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ অত্যন্ত কঠিন পরিস্থিতির মাধ্যমে পরীক্ষা করেছেন তিনি তার সবকিছু হারিয়ে ফেলেছিলেন আল্লাহতাল্লাহ তাকে এমন এক পরিস্থিতিতে রেখে পরীক্ষা করেছেন যেখানে তিনি তার পরিবার হারিয়েছেন তার সম্পত্তি হারিয়ে ফেলেছেন এমনকি সুস্বাস্থ্য সেটাও নষ্ট হয়ে গিয়েছিল সামাজিক সঙ্গ এমনকি মানুষের কাছ থেকে সহমর্মিতা লাভ করা সেগুলোও উঠিয়ে নেওয়া হয়েছিল এরকম কঠিন অবস্থাতেও আইব আলাহিসাল্লাম আল্লাহ সুবাহতালার প্রতি কৃতজ্ঞ এবং সুক্রিয়া আদায় করে যাচ্ছিলেন যে কারণে আল্লাহ আনে প্রশংসা করে বলেছেন কত চমৎকার আল্লাহারীর হাদিসে এসে রসুল্লাহাম তিনি বলেছেন যখন আয়ুব আলাহি সাল্লাম সুস্থ হলেন সেই সময়কার ঘটনা আয়ুব গোসল করছিলেন সেই অবস্থায় আসমান থেকে স্বর্ণের ফুরিং এর আকৃতিতে বিভিন্ন মূল্যবান বস্তু তার উপর পতিত হচ্ছিল আয়ুব আলাহাম সেই স্বর্ণগুলোকে কাপড়ে জড়াতে শুরু করলেন এবং সেগুলোকে জমা করতে শুরু করলেন একত্রিত করতে শুরু করলেন সেই অবস্থায় আলোচ বললেন হে আইব এই সমস্ত বিষয়ের থেকে কি আমি তোমাকে অভাবহীন বা অমুখাপেক্ষী করে দেয়নি অথচ তুমি এই বিষয়গুলো দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছ আয়ুব আল্লাহিস্লাম তখন কি বলেছিলেন তখন তিনি বললেন আপনার সম্মানের কসম আপনি অবশ্যই আমাকে এই বিষয়গুলো থেকে অমুখাপেক্ষী করে দিয়েছেন কিন্তু আমি আপনার বরকতের থেকে অমুখাপেক্ষী নই অর্থাৎ আইউুবাহাম আল্লাহতআ নিয়ামত এবং উপহারগুলোকে এতটাই শনাক্ত করছিলেন এবং সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যে তিনি সেগুলোকে একত্রিত করে বলছিলেন যে এগুলোর মধ্যে তো আল্লাহতআল্লার বরকত রয়েছে আমি সেগুলো চাই আমি বরকত চাই যদিও আইউব আল্লাহ ইসলামের সম্পদের কোন অভাব ছিল না আল্লাহতাল্লাহ নিয়ামত এবং উপহারগুলোকে তিনি শনাক্ত করেছিলেন এবং সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন এবং কুরআ আল্লাহ উল্লেখ করেছেন আইবুল্লাহামের কাছ থেকে যা কিছু তিনি পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছিলেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সেগুলো আরও অধিক পরিমাণে তাকে ফেরত দিয়েছেন শুধু ফেরত দেওয়া নয় বরং আল্লাহ তাকে উপহার দিয়েছেন এবং এই শব্দই আল্লাহমতাল্লাহ কুরআনে ব্যবহার করেছেন وَوَحَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَتًا مِنَّا وَذِكْرًا لِأُولِي الْأَلْبَابِ الله سبحانه وتعالى بولتشان وَوَحَبْنَا لَهُ عمي داك اوپها رشبه دیئتش تار پوری এবং তার সঙ্গে আরও অনেক কিছু আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং যারা বুদ্ধিমান উলুল আলবাব তাদের জন্য এই বিষয়গুলো হচ্ছে স্মরণিকা বা উপদেশ স্বরূপ তিনি আল ওয়াহাব তিনি উপহারদাতা তিনি মহাদাতা মহাদয়ালু উপহার হচ্ছে এমন একটি বিষয় যা না চাইতেই পাওয়া যায় যা পাওয়ার জন্য কোন পরিশ্রম করতে হয় না এবং যিনি দান করেন তিনি দেওয়ার বিনিময়ে কোন কিছু প্রত্যাশা করেন না বিনিময়ে প্রত্যাশা না করে যা দেয়া হয় সেটাই হচ্ছে উপহার ইমাম গজাল তিনি একটি চমৎকার করেছেন যে কোনটি উপহার এবং কোনটি উৎকোচ বা ঘুষ কিংবা কোন স্বার্থ উদ্ধারের জন্য যেটা প্রদান করা হয়ে থাকে তিনি বলেছেন উপহার হচ্ছে সেটাই যেটা দেওয়ার মাধ্যমে কোন বিনিময় প্রত্যাশা করা হয় না এবং যা অর্জনের জন্য কোন প্রচেষ্টা ব্যয় করা হয় না যা এমনিতেই পাওয়া যায় এবং যিনি প্রদান করেন তিনিও দেওয়ার বিনিময়ে কোন কিছুই প্রত্যাশা করেন না অপরদিকে যখন কাউকে কোন কিছু প্রদান করা হয় এবং যিনি প্রদানকারী তিনি সেই বিষয় দেওয়ার মাধ্যমে নিকট ভবিষ্যতে অথবা পরবর্তীতে কোন কিছু প্রত্যাশা করেন তার প্রশংসা সম্মান কিংবা তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যখন এরকমের স্বার্থকে সামনে রেখে কোন কিছু প্রদান করা হয় সেটা মূলত কোনো উপহার নয় বরং সেটা হচ্ছে এক ধরনের উৎকোচ অপরদিকে আল্লাহমাতলা তিনি বান্দাদেরকে যা কিছু দিয়ে যাচ্ছেন সেগুলোর জন্য তিনি কোন বিনিময় প্রত্যাশা করেন না এবং বান্দারাও সেগুলো না চাওয়া সত্ত্বে পেয়ে থাকে এ কারণে আল্লাহাম আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান দাতা সবচেয়ে বড় উপহার প্রদানকারী যত রকমের উপহার কল্পনা করা যেতে পারে তার মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান বা সঠিক পথের দিশা কুরআনের যে তিনটি স্থানে আল্লা সুবহামতআলা তার ওয়াহাব নামকে ব্যবহার করেছেন তার মধ্যে একটি স্থানে এই হেদায়তের বিষয়ে আলোচনা এসেছে আল্লা সুবহামতআলা সেই দোয়াকে উল্লেখ করেছেন যেখানে হেদায়ত পাওয়ার পরে তার উপরে অবিচল থাকাকে চাওয়া হয়েছে সেখানে এসেছে রব্ব নুজি কলুবা বাহব নাহান মিল্লাদ রহম ইন কন্তল রা দ ই হই তন ওহব মিল দু রহম ই আমাদের রব সরল পথ প্রদর্শনের পরে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরগুলোকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করবেন না দেওয়ার পরে আমাদেরকে বিপথে পরিচালিত করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ প্রদান করুন ওয়াহুল মিল্লাদ রহমা আপনার নিকট থেকে আপনার রহমতকে উপহার হিসেবে আমাদেরকে প্রদান করুন ইন্না কান্তাল ওয়াহাব কারণ আপনি সবকিছুর দাতা আপনি উপহার প্রদানকারী আপনি দাতা ইনাকা ওয়াহাব কাজী আল্লাহ থেকে উপহার লাভ করার পরে আমাদের করণীয় হচ্ছে সেগুলোকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা আমরা যা কিছু লাভ করি সেই জন্য আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তার প্রশংসা করতে ভুলে যাওয়া উচিত নয় মানুষের ভুলে যাওয়া উচিত নয় সে যখন কোন অর্থ সম্পত্তি কিংবা পরিবার বা সন্তান সন্ততি লাভ করে এগুলো হচ্ছে আল্লাহ সুবাহর পক্ষ থেকে তাকে দেওয়া উপহার কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ এবং পরবর্তী বংশধরদের কথা উল্লেখ করেছেন তখন সেখানে বলেছেন দুনিয়াতে একজন মানুষ যা কিছু পেতে পারে তার মধ্যে রয়েছে সন্তান সন্ততি ধনসম্পত্তি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বিষয়গুলো যিনি রাজত্ব বা বাদশাহী লাভ করেন তার সম্পর্কে বলা হয় যেন তিনি দুনিয়ার সবকিছুই পেয়ে গিয়েছেন সুলাইমান তিনি ছিলেন এই দুনিয়াতে এমন একজন রাজা বা বাদশাহ যাকে আলাসুবাহ সবকিছুই প্রদান করেছিলেন এবং তাকে যেভাবে রাজত্ব এবং বাদশাহী প্রদান করা হয়েছিল সেভাবে কাউকে প্রদান করা হয়নি এবং কাউকে প্রদান করাও হবে না তাকে একচ্ছত্রভাবে আলাসুভান দুনিয়ার উপরে ক্ষমতা কর্তৃত্ব এবং বাদশাহী প্রদান করেছিলেন বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন জিন এবং শয়তানদেরকেও তার অনুগত করে দিয়েছিলেন সেই সুলাইমান আল্লাহ সুবাহআর কাছে তার এই ওয়াহাব নামের মাধ্যমে দোয়া করেছিলেন এবং চেয়েছিলেন সুলাইমে সেই দোয়াকে আলাহ সুবাহ উল্লেখ করেছেন সুলাই স্লাম তিনি দোয়া করে বলেছেন তিনি বলেছেন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব সাম্রাজ্য প্রদান করুন যা আমার পরে আর কেউ লাভ করবে না ইন্নাকাল ওয়াহাব নিশ্চয়ই আপনি মহা দাতা মহা উপহার প্রদানকারী সুলাইমান যখন তিনি আল্লাহ দোয়া করে বলেছেন যে এমন রাজত্ব প্রদান করা হোক যা আমার পরবর্তীতে আর কাউকে দেওয়া হবে না এই বিষয় তিনি কেন বিষয়ে যে সমস্ত উক্তি উল্লেখিত হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি এই বিষয়গুলো তিনি চেয়েছেন আল্লা সুবহার প্রতি আরও অধিক পরিমাণে কৃতজ্ঞ এবং শোকর গুজার হওয়ার জন্য এগুলো নিয়ে কোন বড়াই বা অহংকার করার জন্য তিনি চাননি বরং আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আর অধিক পরিমাণে যেন আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারেন এবং সেগুলোকে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করতে পারেন সে কারণেই তিনি এগুলো চেয়েছিলেন সুলাইমান ছিল সে আল্লাহ বলেছেন দাউদকে আমি উত্তরাধিকার হিসেবে সুলাইমানকে প্রদান করেছি সুলাইমান তিনি ছিলেন দাউদ আলাহিসের সন্তান পরবর্তী বংশধর ামের সেই দোয়াকে সামনে রেখে বলেছেন আল্লাহ সুবাহ আল্লাহাব নামের মাধ্যমে চাওয়া যেতে পারে আল্লাহাব যিনি দাতা মহা উপহার প্রদানকারী জাকারিয়া আলহিসাম যখন তিনি সন্তান কামনা করে আলোচনা কাছে দোয়া করেছিলেন তখন তিনি বলেছিলেন হে আমার রব আপনি আমাকে একজন নেক সন্তান প্রদান করুন ইন্না কাসামি ও দোয়া নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী এভাবে সন্তান সন্ততি লাভ করার পাশাপাশি হিকমত এবং বিজ্ঞতা অর্জন করা এগুলো আলাস পক্ষ থেকে একটি উপহার ইব্রাহিম আলাই তিনি আলাসুবাহতালার কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আপনি আমাকে প্রজ্ঞা এবং আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ তিনি আল্লাহাব তিনি রহমান তিনি কোরআনে উল্লেখ করেছেন রহমানের বান্দা যারা তাদের বৈশিষ্ট্যগুলো কি কি তারা আল্লাহ কাছে চায় এবং দোয়া করে বলে জেন আল্লা তাদেরকে এমন পরিবার পরিজন প্রদান করেন যারা হবে চক্ষু শীতলকারী নয়ন প্রীতিকর তারা দয়া করে বলে রা হাবলানা হে আমাদের রব আপনি আমাদেরকে উপহার প্রদান করুন আপনি আমাদেরকে দান করুন আল্লাহ সুবাহ বলেছেন রহমানের বান্দারা তারা দোয়া করে দোয়া করে বলে হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী এবং সন্তান সন্ততি দান করুন প্রদান করুন যারা হবে আমাদের জন্য চক্ষু শীতলকারী এবং আমাদেরকে করুন মোত্তাকি ব্যক্তিদের জন্য অনুসরণযোগ্য सबशेषे दुआ करी जिन आल वाहनुष्टी प्रदान करना অথবা ফেসবুক পেজ ডবুড ফেসবুক অথবা ইউট্যুব চ্যানেল ডবল